আবু বাসীর আল আনসারি রাজিল্লাহতআল্লাহতে বর্ণিত তিনি বলেন কোনও এক সফরে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম এর সঙ্গে ছিলেন রাবি আবদুল্লাহ বলেন আমার মনে হয় তিনি অর্থাৎ আবু বসীর আনসারি বলেছেন যে মানুষ শয্যায় ছিল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন সংবাদ বহনকারীকে পাঠালেন যে কোনো উটের গলায় যেন ধনুকের রশির মালা কিংবা মালা না ঝুলে আর ঝুললে তা যেন কেটে ফেলা হয়